उमर गोपन दवा पर्या स्थायी प्राय तीन बच्चे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 দাওয়াতের মাধ্যমে রসুল্লাহ সাল্লাই একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি করে সবাইকে আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান করতে চেয়েছিলেন কিন্তু চতুর কারণে পরিকল্পনাটি ভেস্তে গেল। কিছুদিন পর রসুল্লা সাল্লু আলহিসাল্লাম আর একটি অ্যাটেন নিলেন এবারও আগের বারের মতো সবাইকে ডাকলেন এবার আবুল হাবও ছিল তার উপস্থিতিতে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন প্রিয় ভাইয়েরা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 এই ঘটনায় আবুল হাব ছাড়া রসুল্লা আত্মীয়রা তার আহ্বানকে সেভাবে প্রত্যাখ্যানও করেনি আবার গ্রহণও করেনি তবে বিষয়টা খুব সিরিয়াস আকার ধারণ করে যখন আল্লাহ রসুল সাল্লু আলাইম সাফা পাহাড়ের উপর উঠে সবাইকে আহ্বান করেন আল্লাহ যখন সুয়ারার এই আয়াতগুলো নাজির করেন তখনই এই ঘটনাটা ঘটে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 তোমরা যা করো তা থেকে আমি মুক্ত দুইশো ২১৪ থেকে দুশো আপনি নিকর্তম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এই আয়াতটি যখন নাজিল হল তখন মুহম্মদা বেরিয়ে পড়লেন এবং আসাফা পাহাড়ে উঠে বলে উঠলেন ওয়াসুবাহা ওয়াসুবাহা বলাটা সে যুগে ঘন্টা বা সাইরেন বাজানোর মতো একটি বিষয় ছিল খুব গুরুতর কোনো ঘটনা ঘটলে এই কথাটি বলা হতো। কাজেই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 তার কথা শুনে শ্রোতারা পরিষ্কার বুঝতে পেরেছিল যে যদি তারা তাকে বিশ্বাস করে তাহলে জান্নাতে যাবে আর অবিশ্বাসে জাহান্ন যাই হোক রসুল্লা সবাইকে ডাকলেন এবং তারা ভাবল নিশ্চয় খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে ডাকা হচ্ছে বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তা অনুধাবনের ক্ষমতা সকলে ছিল না তার আপন চাচা আবুল হাব বলে উঠল তোমার সারা দিন মাটি হোক এই কথা বলতে তুমি আমাদেরকে ডেকেছ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 যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাইতো তারা মুসলিম হয়ে গেলেই হবে। আর তারা মুসলিম হয়ে গেলে কাফের ছিল আর সেই অবস্থাতেই মৃত্যুবরণ করে এবারে আলোচনা করা যাক রসুল্লাহ সাল্লু এই আহ্বানে কুরাইশদের প্রতিক্রিয়া কি ছিল প্রথমেই তারা চেষ্টা করলো আবু তালিবকে নিজেদের পক্ষে টানার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 এটা ছিল একটা অর্গানাইজড প্রচেষ্টা একবার দুবার নয় বারবার তারা এটা করেছিল একজন মানুষকে বারবার অপমান করা হলে সে কিছুটা চুপসে যায় এটাই মানুষের স্বভাবজাত প্রকৃতি কেউই অপমানিত হতে চায় না মর্যাদা হারাতে চায় না আর একজন সম্মানী মানুষকে যখন ব্যঙ্গ করা হয় সেটা তার জন্য অনেক বেশি কষ্টকর হয় রসুল্লাহ আলাইসলামের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিও আসলে ব্যর্থ হয়েছে কারণ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 পরবর্তীতে তিনিও মক্কায় থাকতে পারেননি এর মাধ্যমে কোরাইশা মক্কায় দাওয়াতের পথ বন্ধ করতে পেরেছিল সত্যি কিন্তু মদিনায় আল্লাহ ইসলামের জন্য দরজা খুলে দেন আর এরপর মদিনা থেকে রসুল্লাহ কোরাইশের বিরুদ্ধে জিহাদ শুরু করেন আর ষষ্ঠ বা শেষ স্ট্র্যাটেজি ছিল রসুল্লা সাল্লাহামকে হত্যা করার চেষ্টা সবকিছু ব্যর্থ হওয়ার পর কোরাইশা শেষ চেষ্টা হিসেবে তাকে হত্যা করতে চেয়েছে যেন তার দাওয়াকে স্তীমিত করে দেয়া যায় সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়াকে কয়েকটি পয়েন্ট সাজানো যেতে পারে এক চাপ চাপ্রয়োগ যেটা আমরা ঘটনায় আলোচনা করেছি দুই অপমান তিন চরিত্র হননের চেষ্টা চার ইসলামের বার্তাকে বিকৃত করা এবং উৎসাহ অটানো পাঁচ রসুল্লাহ সাল্লা সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা ছয় প্রলোভন সাত চ্যালেঞ্জ আট ব্যঙ্গ বিদ্রুপ নয় হিংসা ও শত্রুতা দশ নির্যাতন এগারো গুপ্ত হত্যার প্রচেষ্টা আমরা এগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে ব্যঙ্গ আল্লাহ সুবাহ আল্লা সুরা আলফুর খান এ বলেন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 আল্লাহ রসুল সাল্লা বলেন সেগুলো ছিল তাহলে তারা তাকে দেখতে পেল নবীজির কাপড়ে হ্যাঁ কাটান মেরে সেটা তার গলায় পেঁচানো শুরু করল যেন তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা যায় আবুকর রাজু ছুটে আসলেন ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন উক্বাকে উত্তেজিত কণ্ঠে বললেন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 জির সালাদ শেষ হলো তিনি কোরআসদের কিছুই বললেন না শুধু জোরে জোরে একটি দোয়া করলেন হে আল্লাহ শাস্তিদাও আবু জাহেল উত রাবিয়া সাইবা বিন রবি আল ওয়ালিদি বিন উৎপাহ উমাইয়া বিন খালাফ আর উতবা বিন আবিআকে এভাবে একে একে সাতজন ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে দোয়া করলেন রাসুল্লাহ সাল্লু আলী ও হাদিসের বর্ণনাকারী সপ্তম জনের নাম মনে করতে না পারায় এখানে শুধু ছয়টি নাম বলা হলো।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 ওহে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তুমি তো আলবৎ একজন উম্মাদ উম্মাদ বা পাগল ডাকার পাশাপাশি জাদুকর মৃত্যুক এসব বলেও সম্বোধন করত কুৎসার জন্য যা মুখে আসত তাই বলত কিছুই বাকি রাখেনি তারা চাচ্ছিল রসুল্লাহ সাল্লা স্লামের নামে কুচ্ছা রটিয়ে তার ভাবপূর্তিকে নষ্ট করে দিতে লোকে যেন তার কথায় পাত্তা না দেয় তাহলেই ইসলামের প্রচার প্রসার থেমে যাবে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 কিন্তু বলার মতো কোন সারা তাদের মাঝে পাননি চোখের সামনে বিরোধিতাকারী এক জাতিকে নিয়েও তিনি দাওয়া করে গেছেন সুদীর্ঘ নয়শ বছর এমন আরেকটি ঘটনা বর্ণনা করেছেন ইমাম বাহ হাকি রহমাহুল্লাহ হজের মৌসুম সবে শুরু আল ওয়ালিদিবিন মহিরা সে সময় কোরাইশের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে কোরাইশ নেতাদের নিয়ে মিটিং ডাকলো বলল হজের মৌসুম আসছে আরবের প্রতিনিধিরা কিছুদিন পরেই এখানে জমায়েত হবে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 তাহলে আমরা বলি যে সে একজন জাদুকর এই প্রস্তাবেও ওয়ালিদ রাজি হল না বলল সে কোনো জাদুকরও নয় আমরা জাদুকর দেখেছি এবং তাদের জাদু কৌশল দেখেছি সে ঝাড়ফুক করে না জাদুটনাও করে না কুরাইশী নেতারা একে একে সম্ভাব্য সকল অপবাদ বেশ করল কিন্তু ওয়ালিদ বিন মখিরা বলল না এগুলো বলে কোনো লাভ হবে না তাহলে আপনি বলে দিন আমরা তার ব্যাপারে কি বলব ওয়ালিদ অনেকক্ষণ চিন্তা করল বলল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 কে ফদ তুমিল কৈ কদ্দ তুমি ইউল উল বস সে সত্য গ্রহণের ব্যাপারটা কিছুটা চিন্তাও করেছিল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 রসুল্লা মাত্র একদিন দেবী দেবীকে পুজোর বিনিময়ে তারা সারা বছর আল্লাহ ইবাদত করবে না। এই ধরনের আপোষ বা সম্পূর্ণ হারাম আল্লাহ বলেন مَا أَعْبُدْ وَلَا أَنَ عَابِدُمْ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدْ لَكُمْ دِينُكُمْ وَلِيَدِينُ بلون هي کافرة تم رجال ابادت کرو আমি তার ইবাদত করি না এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতারী নও আর তোমরা যার ইবাদ করছ আমি তার ইবাদতারী হব না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতারী নও তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন সুরা কাফির এক এক থেকে ছয় পোরাইশের লোকেরা আরো নানাভাবে সমঝোতায় আসার চেষ্টা করল কিন্তু কোনটাই কাজে দিল না দিনে দিনে তারা আরো খেপে গেল কিন্তু রসুল্লাহর এক কথা তিনি কেবল একজন রসুল আল্লাহর পাঠানো একজন দাসমাত্র আল্লাহ হস্তক্ষেপ করার কোন অধিকার তিনি রাখেন না ওসাল্লাই আলহামদুলিল্লাহ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম্যাশ মিডিয়া www.youtube.com youtubeube dot com org two